নয় বছর বাচ্চাদের নামাজ শুরু করার জন্য ভালো কিংবা তারও আগে সাত বা আট বছর আরও ভালো বাচ্চাকে নামাজ পড়ানোর জন্য আপনাকে রুরো আচরণ করতে হবে না আমার বাচ্চাদের মধ্যে কেউ কেউ বেশ ভালো মতোই নামাজ পড়ে আবার কেউ কেউ কিছুটা আলছেমে দেখায় তা সত্ত্বেও আমি ধমক দিয়ে বলি না আই এখানে আসো আমরা এখন নামাজ পড়ব আমি এটার জন্য আমার স্ত্রী আমার সাথে কিছুটা চেঁচামেচি করেছে কেন তুমি এমন করো তাই এখন আর আমি এই আচরণ করি না আমি বাচ্চাদের কাছে যেয়ে লেগুন নিয়ে খেলি ও বলি পরেরবার আমার সাথে নামাজ পড়বে তুমি ছিল বলে আমার খুব মন খারাপ হয়েছিল ঠিক আছে আব্বা পরেরবার আমি আপনার সাথে থাকবো পরবর্তীতে সে নামাজের সময় এসে বলে আমি এবার ঠিক আপনার পাশেই আমি তখন এমন করি যে ইয়ে চলো একসাথে নামাজ পড়ে এটা একটা ভালোবাসা পূর্ণ কাজ হবে এটা এমন না যে ধমক দিয়ে বলবেন এই এখন নামাজের সময় আর বাচ্চারা ভয়ে সব সোফার নীচে লোক আছে এই বলে যে নামাজের সময় এবং তারা জানে না যে কিভাবে নামাজের নিয়ত করতে হয় আমি আব্বার জন্য দুই রাখার নামাজ পড়ছি আপনি চাইবেন না এমনটা হোক সুতরাং শুধু ভালোবাসা উৎসাহ যোগানো এবং ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং যদি তারা কখনো ব্যর্থ হয় বা আলস্য প্রকাশ করে বা তাদের মন না করে তাহলে সেটা ঠিক আছে সমস্যা নেই সময় গেলে ইনশাআল্লাহ আপনি তাদের মধ্যে নামাজের জন্য ভালোবাসা তৈরি করতে পারবেন নামাজ হলো এমন একটি কাজ যেটা আমাদের প্রভুর সাথে আমাদের সম্পর্ক স্থাপন করে এটা ভালোবাসার একটা কাজ ভয়ের নয় সুতরাং আমি দোয়া করি যে আপনারা ধৈর্য শিল্পিতামাতা হন বাচ্চাদের কাছ থেকে আমরা নিখুঁত আচরণ আশা করতে পারি না কারণ ওল্লাহি আমরা নিজেরাই তো নিখুঁত আচরণ করতে পারি না